আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাফরিতামা তার আকিদার বর্ণনা এই গ্রন্থটি নিয়ে আমাদের দেশে এটাকে ইমাম তহবের আকিদা বলে সবাই মনে করে থাকে আলোচনা করে থাকে বিশ্বের সব জায়গাতেই এই কিতাবটি পাঠ্য রয়েছে এই কিতাবটির একটি অংশ আমরা ব্যাখ্যা করেছি আমরা বলেছিলাম যে ইমাম আবু জাহর তহবের রহমতুল্লাহ আলাই এই কিতাবে আকিদার বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় বলেছেন আমরা সেটাকে ধারাবাহিক ধারাবাহিকভাবে সাজিয়ে আলোচনা করছি প্রথমে আমরা আলোচনা করেছি আল্লাহরফুর ইমরান কিভাবে কমপ্লিট হবে সেটা আলোচনা করেছি मालाइके सुंदर भाव सुन आसोचना कर आलोचना विषय किल्ला नाजिल कर विश्वास कर ले कथा विश्वास कर ले कि कथापरिपूर्ण भाई ईमान आनले आल्ला नाजिल करना सम्पन्न से विषयगूर आलोचना कर গতভাবে আমরা পর্বে আমরা আলোচনা করেছিলাম বলেছিলাম যে আল্লাহ তালা যে সময় যাই নাজিল করেছেন তাই ওয়াহি এই ওয়াহির বিভিন্ন ধরন আমরা আলোচনা করেছি এবং বলেছিলাম যে আল্লাহ তালা তার নবীদের কাছে যা যা নাজিল করেছেন তার মধ্যে কিছু জিনিস আছে যেখানে ঐক্যের ব্যাপার আছে আচ্ছা সবাই একই জিনিসে দাওয়াত দিয়েছেন তার মধ্যে একটি মৌলিক জিনিস হচ্ছে যে তারা তাওহিদের দাওয়া দিয়েছেন সবাই এবং এই বিষয়টি তাদের কাছে কোন রকমের ছাড় ছিল না প্রত্যেকে এই তাওহিদের দাওয়াত দিয়েছেন প্রত্যেকের দাওয়াতের মধ্যে তাওহিদ ছিল এবং আমরা বলেছিলাম যে সমস্ত কিতাবে তাওহিদের কথা নেই সেগুলো আল্লাহ হতে পারে না তাও বিপরীত জিনিস সেখানে থাকতে পারে না থাকলে সেটা মানুষের দ্বারা সেখানে প্রক্ষিপ্ত হয়েছে মানুষ ঢুকিয়ে দিয়েছে এর প্রমাণে আমরা আলোচনা করেছি আল্লাহ তালা কোরআন কারিম বলেন কাদকান হাসানাতুন ফি ইব্রাহিম তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের মধ্যে অর্থাৎ তারা কারা তারা আছে নবিরা ইব্রাহিম যখন তারা তাদের জাতিকে বলেছিল আমরা বিমুক্ত ঘোষণা করছি তোমাদের থেকে এবং তোমরা যেগুলোর আবাদত করো সেগুলো থেকেও কারণ তার মুর্শেক এই জন্য এবং যারা শিরিক তাদের থেকে বিমুক্ত ঘোষণা না করলে কখনো কখনো কাফের সাথে গণনা করা ইমানদারকে কখনো কাফের পাল্লা রাখা যায় না কোরআন করিম আল্লাহ এই এজন্য বলেছেন আপনার যে আমি কি করব মুসলিমদেরকে মুজিন অপরাধীদের মতো কি হল তোমাদের কিভাবে তোমরা বিচার করছো অর্থাৎ কখনোই ইমানদার এবং কাফের একরকম হতে পারে না সমস্ত নবীরা এই ঘোষণায় দিয়েছেন তাদের জাতিকে যে যদি কুফুরী এবং সিরকে তোমরা লিপতে থাকলে তোমাদের থেকে এবং তোমাদের যেগুলোর দ্বারা কুফুরি এবং সিরকে লিপ্তি থেকে আমরা সম্পূর্ণ বিমুক্ত এটা আল্লাহ তালা কোরআন কেদেমি জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাহ সালাতাম তাকে বলা হয় ইমামুল হনাফা সমস্ত হানিফ যারা সত্যি একমাত্র আল্লাহর এবাদত করে তাদের নেতা হচ্ছেন ইব্রাহিম আলাহ সালাতাম তিনি একথাটি বলেছেন তিনি আরো বলেছেন কাফার না বিকুম তোমাদের সাথে আমরা সম্পর্ক রাখতে অস্বীকার করছি তোমাদের এই তোমাদের এই মূর্তিগুলোর সাথে আমরা সম্পর্ক অস্বীকার করছি আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেছে এবং পরস্পর গ্রহণযোগ্য অগ্রহণযোগ্যতা শুরু হয়ে গেছে সব সময়ের জন্য ততক্ষণ পর্যন্ত সেটা বলবৎ থাকবে হাতটা তুকমিনা তোমরা একমাত্র আল্লাহ মানবে যতক্ষণ পর্যন্ত সিরিপ এবং কুফরতে লিপ্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এবং তোমাদের মধ্যে কোন রকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না সুতরাং সমস্ত নবীর আসলরা এই জায়গাতে একমত যে তাওহিদের ব্যাপারে তারা কখনো ছাড় দেননি এবং তারা তাওহিদের উপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন ठीक नबी रसुलवश्य कबीरगण ताहिदे दावत दिए तरफ ताहि क्या आलोचना गत पर आलोचना द्वित किस मध्य समस्त कितब एकमत से जिनगुल असूल इमान सित्ता इमान छल नीति समस्त नबिर असूलगण एक और समस्त कितब एक এখানে অন্য এই বিপরীত কিছু আপনি কখনো খুঁজে পাবেন না ওসুল ইমান আস্তা বলতে আমরা বুঝাচ্ছি ইমানের ছয়টি মৌলিক নীতি থেকে আমরা বুঝাচ্ছি এক নম্বর হচ্ছে আল্লাহুর ইমান আল্লাহ ইমান বলতে বুঝাচ্ছি তাসরবুবিদ উলোহিয়ত আসম সেফাত যেগুলো এই তিনটি জিনিস মিলেই আল্লাহর ইমান কমপ্লিট হয় অর্থাৎ আল্লাহ ইমান হওয়ার অর্থই হচ্ছে তিনি রব আল আল্লাহর ইমান সম্পন্ন হওয়ার অর্থই হচ্ছে তিনি আমাদের মাহবুদ একমাত্র আর কোনো মাহবুদ নেই আর তার নাম রয়েছে গুণ রয়েছে সেগুলি স্বীকৃতি প্রদান এই তিনটি জিনিস জিনিসে কখনো কোনো কিতাব এই তিনটি জিনিস থেকে মুক্ত ছিল না আল্লাহর সমস্ত কিতাবে এগুলো ছিল অনুরূপভাবে আল্লাহর সমস্ত কিতাবে ফেরেস্তাদের কথার উপর ফেরেস্তাদের উপর ইমানের বিষয়টি ছিল এবং তারাই এই কিতাবগুলো তাদের রাসুলদের কাছে নিয়ে এসেছেন তাদের রাসুলদের কাছে নিয়ে এসেছেন এজন্য আল্লাহ তালা এই মালাইকেদের উপর ইমান আনার বিষয়টি সমস্ত নবী রাসুলদের মধ্যে একটি ঐক্যের সূত্র ছিল এবং সমস্ত কিতাবের মধ্যে তা ছিল যে নবীর আল্লাহ তালী রাসুল ইমানের সাথে সাথে মালাইকে ইমান আনতে হবে এবং আল্লাহ তাল কিতাবের উপর ইমান আনার বিষয়টিও সেখানে ছিল এবং আল্লাহ ছিল অনুরূপভাবে আখের ইয় আখের শেষ দিবস বা আখের তরফের ইমানের বিষয়টিও সেখানে ছিল অনুরূপভাবে আলকাদ তাকদীরের বিষয়টি ছিল ভালো মন্দ তাকদির ভালো মন্দ সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছা সংঘটিত হয়ে থাকে এবং মানুষের তাক আগে থেকে লিখিত হয়ে গেছে সেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই সে সমস্ত কিতাবে আছে যে সমস্ত কিতাব আল্লাহ তাল নাজির করেছেন তার নবী নবিরাসুলদের কাছে এই জিনিসগুলো ছয়টি জিনিস আমরা আলোচনা ইমানের ছয়টি রোকন যেটাকে বলা হয় ইমানের ছয়টি মৌলিক নীতিমালা এগুলোতে সমস্ত নবীর আসলগণ এক ছিলেন কখনো কোন নবী কোন নবীর কাছে এর বাইরে অন্য কোনো মৌলিক নীতিমালা ছিল না অথবা তাদের কাছে কোনো একটি বাদও ছিল না তারা প্রত্যেকেই ই তাও এবং ইমানের নীতিমালাগুলোতে সব সময় এক ঐক্য পোষণ করেছেন এই বিষয়গুলো প্রমাণ করে যে আল্লাহ তালার পক্ষ থেকে এই কিতাবগুলি নাজিল হয়েছে এবং এই রাসুলগণ আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন এবং তাদের দাবি এক এবং আল্লাহতালার পক্ষ থেকে হেদায়তের বাণী তারা জানিয়ে সেগুলোর উপর প্রত্যেকটি মানুষের উপর ইমান আনা কর্তব্য প্রত্যেক মানুষই সেগুলোর উপর ইমান আনতে হবে কারণ নবীরা गायबी विषय खबर दिए मध्यकम कम बस करबर दिए रकम बाड़ी कित्य बंदा सत्यवदी मानस भलो मानसगारण कर हदायत प्राप्त नबीरा बुझा जा मौलिक जिन एक हिदे विषयगुलू और द्वितीय गायबी छा অবশ্যই মানুষকে ডাক দিয়েছেন দেখেছেন এবং এই বিষয়গুলো তাদের মধ্যে কোন দ্বিমত ছিল না এই জন্য রসুল্লাহ বলেছেন যে দিন দিন উহুম ওয়াহে তাদের দিন ছিল এক ওয়া সারা হুম সত্তা শরিয়ত তাদের বিভিন্ন ছিল তাহলে বোঝা গেল যে নবীদের শরীয়ত বিভিন্ন ছিল এই কিতাবগুলোতে বিভিন্ন রকমের এসেছে বিভিন্ন রকমের শরীয়ত এসেছে প্রত্যেক শরীর নবী যে শরীয়ত আসছে অপরবর্তী নবী আসলে একই শরীয়ত থাকতে হবে তা বাধ্যতামূলক নয় म तर शर एक रकम छेषे इ मध्य शरियत मध्य किस भिन्नता मूल शरियत ठीक रेखे এরপরে আমাদের নবী মহম্মদ রসৌল্লা শরিয়ত এসেছে সেখানে আগের কিছু শরীয় আল্লাহ তুম করেছেন কিন্তু সেটা সম্পূর্ণ দিয়ে আমাদের প্রায় তাহলে আমরা বুঝতে পারি যে শরীয়ত বিভিন্ন রকম হতে পারে এই দেখা যায় যে কোরআনে করিম বা তাওরাত বা ইঞ্জিলের কাহিনীগুলো বিভিন্ন রকম রয়েছে কখনো কখনো আল্লাহ তালা বিস্তারিত আলোচনা করেছেন কখনো তারা সংক্ষিপ্ত আলোচনা করেছেন কখনো কখনো শরীয়তের মধ্যে এমন নির্দেশনা আসছে এমন নিষেধ আসছে शरियते मध्य आल्ला कठिन शरियता कठोर भावित्र निर्देशना सलाद आदाय करते बेलादाय जेहद करार क्षेत्र में कठिन भाव जेहदे अग्रणी हमारे निर्देशना गणीमत माल खा सूझना अनुरूप भाई जितिय बेकि कठोरता तेज क्यों आल्ला देखे बनी इसराइल के ভাব থেকে সোজা আনতে হয় একটু কঠোরতা আরোপ তাদের করতেই হবে পরবর্তী যখন ইনজিএল এর আসলো দেখলেন যে আল্লাহ তালা তাদের মধ্যে যে ইসা আলাইসালাম তিনি তার হেকমত দ্বারা তার প্রজ্ঞা দ্বারা তাদেরকে দিনের দিকে ডাকবেন সেজন্য সেই শরীয়তে কিছুটা নরম সুর ছিল কিছুটা ছাড় ছিল কিছুটা ওয়াদা ছিল তারপরেও যে সমস্ত কঠোরতা আরোপ করা হয়েছিল সেগুলো কিছুটা শিথিলতা আল্লাহ তালা বনিস দিয়ে দিয়েছিলেন এইগুলোর মধ্যে দেখা যায় যে প্রত্যেক যুগে আল্লাহ তালা তাদের সময়ের মানুষের অবস্থা অনুসারে আল্লাহ তালা শরীয়ত দিয়েছেন সর্বশেষ যখন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সালি স্লামের কাছে শরীয়ত আসলো তখন মানুষের মধ্যে পরিপূর্ণ পূর্ণতা এসেছে পূর্ণতা আসার কারণে আল্লাহ তালা কি দিয়েছেন ভারসাম্যপূর্ণ শরীয়ত সেখানে না বাড়াবাড়ি না ছাড়া ছাড়ি যে কঠোরতা মুসাআ আলাহি সালাতামের শরীয়তের মধ্যে ছিল সেটা সেটা আমাদের কিন্তু আমাদের শরীয়তে স্থান পায়নি অনুরূপভাবে যেই শিথিলতা ইসা আলাহালামের শরীয়তে ছিল সেটা আমাদের শরীয়তে স্থান পাইনি শিথিলতা এবং কঠোরতার মাঝখানে এইভাবে আমি আমরা আপনাকে করেছি উম্মা মধ্যবর্তী উম্মত লিতা আলহ্নাস যাতে করে মানুষের উপর আপনি সাক্ষ্য হতে পারেন হাসরের দিন কারণ মধ্যবর্তী হলে সেখানে বাড়াবাড়ি হবে না ছাড়াছাড়ি হবে না সঠিক সাক্ষ্যটা আসবে ये कितब नाजिल हवाबगुल वर्णना जिस तरह जिस आलोचना करते हम कितगुलमान क्या कमप्लीट हो सूसम्पन्न दुभगुलर ईमान आनते एक हम इमान मुजमाल एक हम इमान उफास्ल सबा जी इमान मुजमाल तो संक्षिप्त ईमान और इमान मोफास्ल तो विस्तारित ईमान इमान मुजमाल हम যে মৌলিকভাবে বলে ফেলা যে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সেগুলোর উপরে আমরা ইমান আনলাম এটা হলো ইমান মজুমান কোরআনে কারিম আল্লাহ তালা সেটা শিক্ষা দিয়েছেন বলেছেন তার নবীকে বলতে অকুল আমি কিতাব বলুন যে আমি ইমান এনেছি আল্লাহ তালা যা নাজিল করেছে যে সমস্ত কিতাব নাজিল করে সবগুলোর উপরে সুরা সুরার পনেরো নম্বর আয়তা আল্লাহ তালা তা বলে দিয়েছেন অর্থাৎ কিতাব সব নাজিল করেন না কেন আপনি সেগুলোর উপরে আমরা ইমান এনেছি কোরআনে কারিম অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন যে যখন ইমানের যখন ইমানের ইমানের আরকানগুলি বর্ণনা করে সেখানে আল্লাহ তালা বিস্তারিত না বলে নবী নবীর রাসুলগণ এবং তাদের অনুসারীগণ কি কথাগুলো বলে সেগুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালা বলছেন আমনা রাসুল ইমা রিমু কুল্লুন আমি ওয়া রুসুলিহি কুতুবিহ রুসুলিহি আল্লাহ তালা বলে দিয়ে সমস্ত কিতাবের তারা ইমান আনে এক কথায় তা বোঝা গেল যে সমস্ত কিতাবের উপরে এক কথা ইমান আনা যায় যে আল্লাহ তালা যা নাজিল করেছিলাম ইমান আনি জানি বা না জানি বিস্তারিত জানি বা না জানি এটা হচ্ছে মানুষের জন্য যথেষ্ট হলেও বিস্তারিত ইমান যখন জ্ঞান যখন আসবে বিস্তারিত ইমান রাখা তখন বাধ্যতামূলক এজন্য জন্য বিস্তারিত ইমান কোথায় পাওয়া যায় বিস্তারিত ইমান পাওয়া যাবে কোরআনে কারিমে রসুল আসে হাদিসে সেখানে উল্লেখ করা হয়েছে যে অমুক কিতাবে তা ছিল অমুক কিতাবে তা ছিল আমরা ইমান আনি যে হ্যাঁ তা ছিল তওরাতেই ছিল আল কুরআন কারীম বলেছে জান্না আনযালনা তাওরাত ফি হুদাল লিনাস যে আমি তাওরাত নাযিল করে সেখানে হেদায়েতের কথা ছিল হ্যাঁ আমরা বেশি ইমানের হেদায়েতের কথা ছিল সেখানে والسن হয়েছে والجروح ফিয়া فمن ফিয়া আনানফসা বিনফসি ওয়া আইনা বিলআইনি ওয়া আলফা بالআনফুল উযুনা বিসুযুনু উযুনু বিলউযন ওয়াস সিনু যখন বিস্তারিত আসবে বিস্তারিত ভিন্ন ভিন্নভাবে ইমান আনতে হবে এটাই হচ্ছে ইমান আনার দুটি রূপ আল্লাহর কিতাবের ইমান সংক্ষিপ্ত আনা যায় আবার বিস্তারিত আনা যায় বিস্তারিত ইমান আনার সাথে আমাদের বিস্তারিত ইমান আনার সাথে আমাদের সংক্ষিপ্ত যে ইমান এনেছি তা পূর্ণতা পায় সংক্ষিপ্ত ইমান আনতে হবে কোরআনকারিম আল্লাহতালা বলে দিয়েছেন আল্লাহ তালা কোরআনকারিম বলে দিয়েছেন যে সংক্ষিপ্ত ইমান অবশ্যই আনতে হবে নবী রাসুলগন সংক্ষিপ্ত ইমান এনে থাকেন সুতরাং যে কিতাব আল্লাহ তালা নাজির করেছেন আমরা জানি বা না জানি এই কিতাবগুলো অবশ্যই আল্লাহ তালা নাজির করেছেন এটা আমরা সবসময় স্বীকিয়ে দেব যে আল্লাহ তালা নাজির করেছেন মৌলিকভাবে তাওরাত কথা বলেছেন ইঞ্জিলের কথা বলেছেন জাবুরের কথা বলেছেন কোরআনের কথা বলেছেন শহীফ মুসার কথা বলেছেন শহীফ শরীফ ইব্রাহিমের কথা বলেছেন এগুলি আমরা সম্পূর্ণভাবে ইমান আনি যে এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে এখন আমরা বিস্তারিত ইমান কিভাবে আনব বিস্তারিত হলে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ কোন কিতাব কোন কোন কিতাব নাজিল করেছেন এবং সে কোন কোন কিতাবে আল্লাহ তালা কি কী বিধান ছিল সেগুলো আমরা সুস্পষ্ট করব এই জিনিস জানার জন্য প্রথমে দরকার কোরআনকারিম তেলাওয়াত করা কোরআনকারিম পাঠ করা যখনই ইমানদার কোন কোরআনকারিম পড়বে রসল্লাহ হাদিস পড়বে তখনই তার মধ্যে যখনই দেখতে পাবে যে এই অংশটুকু কোরআনের কথা এই অংশটুকু হাদিসের কথা এই অংশটুকু পূর্ববর্তী পূর্ববর্তী কিতাবে ছিল বলে বলা হয়েছে কোরআন বাহাদিসে বা এই অংশটুকু বর্ণিত হয়েছে ও পূর্ববর্তী কিতাবে এই জিনিসটা এসেছে যখনই বলা হবে তখনই আমরা সেটার উপর ইমান রকমের ছাড় না দিয়ে কোন রকমের সন্দেহ না করে কোন রকমের দ্বিধা না করে এটাই হচ্ছে বিস্তারিত ইমানের পদ্ধতি তে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা বিস্তারিত ইমানের মধ্যে আলোচনা করেছেন সৌরভ ইব্রাহিমের কথা ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাহিফার কথা কি ছিল সেখানে الله تعالى القرآن الكريم بوله ديسن أم لم ينبأ بما في صحف موسى اللا و إبراهيم الذي وفى ألا تزروا وزروا وزروا أخرى وألا إساء الإنسان إلا ما سرى وأن سرى يهو سوف يرى ثم يجزاه الجزاء الأوفى إي قطة قلو إبراهيم علیه السلام صحيح فرمدهو صحيح إي قطة قلو إبراهيم علیه السلام صحيح فرمدهو صحيح تو بزاقالو جو بستري تو إيمان عن تهولي قرآن الكريم تلاوت کرتها بي رسول الله ट कर इमरान आते हाँ पूर्वती नबी कित ना थे ईमान आनते हैं पूर्वे छो ए आनते अवश्य ডিলিট করে দিয়েছে অথবা নষ্ট করে দিয়েছে অথবা ভাষা পরিবর্তন পরিবর্তন করা হয়েছে যেমন কোরআনকারীম আল্লাহ তালা বলে দিয়েছেন যুগে যুগে তারা সময় সুযোগ মতো সেটা পরিবর্তন পরিবর্তন করে দিয়েছে কিন্তু এই কোরআনকে আল্লাহ সর্বশেষ যে কিতাব আল্লাহ নাজির করেছেন আল্লাহ তালা সেটা দায়িত্ব নিয়েছেন সেটা তিনি ইনজাল নাদিকরা ঐনা আল্লাহ উল্লাহ হাফিজুন সেটাকে তিনি হেফাজত করবেন সেটা কখনো বিকৃত হবে না কোন রকমের বাতিল সেখানে আসতে পারবে না তিল বা তুলদিন খি হাকিমিন হামিদ যে আল্লাহর পক্ষ থেকে সেটা নাজিল করা হয়েছে সেটা কখনো কারো দ্বারা কোন রকম পরিবর্তন পরিবর্তনের শিকার হবে না সেটাই আমরা ইমান সেটার উপর আমরা ইমান আনতে হবে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি